আয়সা রাজিয়ালাহা আরো বলেছেন আমি এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একই পাত্র হতে গোসল করতাম আমরা একই সাথে তা হতে আঁচলা ভরে পানি নিতাম